আমি হাজ্যের ফজিলত এবং হাজ্যের যে সক্ষমতা বলতে কি বুঝায় তার উপর আলোচনা করেছি আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো মেকাত প্রসঙ্গে মেকাত হলো থেকে এর দুটি অর্থ একটি হল সময় আরেকটি হল স্থানের অর্থ বিবেচনা করে সময় হলো কখন হজ করা যাবে কি মাসে হজ করতে হবে কখন হজে রওনা করলে সেটা হজ হিসাবে গণ্য হবে এ ব্যাপারে আল্লাহ সরিক বলেন হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করেন আনিল আহল্লাহ চাঁদ প্রসঙ্গে অর্থাৎ চাঁদ এই শুরু হয়ে ওঠা দেখা যায় আবার শুরু হয়ে সেটা বিলুপ্ত হয়ে যায় আবার শুরু হয়ে সেটা উদিত হয় এটা কি ব্যাপারটা কী নবী সাল্লিয় সাল্লাম শুধুমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার জন্য আসেননি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার জন্য অনেক বৈজ্ঞানিক আসবেন কিন্তু স্যার এই ব্যাখ্যা দেওয়ার জন্য আর তো কোনো নবী আসবেন না সুতরাং সারা এই ব্যাখ্যাটা এখানে উপস্থাপন করলেন হিয়া এই চাঁদ শুরু হয়ে উদয় হওয়া এবং অত্যন্ত সূক্ষ্ম হয়ে আস্তে আস্তে সেটা বড়ো হয় বড় হয়ে আস্তে আস্তে সেটা আবার ক্ষীণ হয়ে যে বিলুপ্ত হয়ে যাওয়ার মতো মনে হয় এটা হলো লীল হজ মুলিন্ন হাজ মানুষের দ্বারা সময় নির্ধারণ করবে অর্থাৎ মাস গণনা করবে এবং হজ কখন করতে হবে কখন শুরু করতে হবে তারা এই চাঁদ দ্বারা বুঝতে পারবে কাজেই চাঁদের হিসাব অনুযায়ী তিনটি মাসকে হাজের মাস বলা হয়েছে জন্য নির্ধারিত কয়েকটি মাস রয়েছে মুফাসরিন এবং সাহবা এক রাম যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেটা হলো তিনটি মাস সও দুলকা এবং দুলহাজ এই রয়েছে। কিন্তু রমাদান মাসের পরে যে মাসটা আসলো সওয়াল দুল কাদা এবং দুলহাজা এই তিন মাসের মধ্যে আপনাকে হজ্জের নিয়ত করতে হবে কিন্তু জুল হাজের শেষে গুলো হবে না সওওয়াল মাসে কিংবা দুলকা মাসে কিংবা হাজ্যের আগেই হজ্যের মাসে আপনাকে হাজ্যের নিয়ত করতে হবে এই হলো হাজ্যের জন্য নিহতের ব্যাপারটা এটা হলো শব্দের দিক থেকে মিকাত। অর্থাৎ সময়ের দিক থেকে মিকাত। আর জাগার দিক থেকে মেকাত হলো নবী সাল্লাহ আলহি সাল্লা পাঁচটি জাগাকে মিকাত করে দিয়েছেন ওই জায়গায় গিয়েই হজ্জের নিয়ত করতে হবে আগে আপনি নিয়ত করে বেরোবেন কিন্তু তালবিয়া বা এহরাম কোন জায়গা থেকে আপনার গণ্য হবে সেই স্থানটা হলিনের জন্য মেকাত অর্থাৎ স্থান যে স্থান হারাম করতে হবে সেই জায়গা নির্ধারণ করেছেন জুল হলাইফাকে। জুল হেলাইফা নামক একটি জায়গা সেই জায়গা থেকে মদিনাবাসী এবং মদিনার এলাকা থেকে যারা জন্য জন করবে তাদের জন্য হল হলাইফা আর নজ এলাকা থেকে যারা হজ যাবেন তারা কারনুল মানাজেল থেকে এহরাম করবেন সেখান থেকে নিয়ত করবেন আর যারা শাম থেকে আসবেন তাদের জন্য হল জখফা রাবেক ও এটাকে এই জায়গার থেকে তারা হরাম করবেন এবং যারা ইয়ামান এলাকা থেকে আসবেন বা আগের যুগে যারা পাকিস্তান ভারত এবং বাংলাদেশ থেকে হজে আসতেন সমুদ্র পথে তারা যেহেতু ইয়ামানের ওই ইয়ালামলাম পাহাড়ের দিক থেকে আসতেন তখন তাদের জাহাজ থেকে ইয়ালামলাম পর্যন্ত আসলেই তখন ওইখান থেকে তাদের হরাম করতে হতো কাজেই তারা ইয়ালামলাম থেকে করবেন যারা ইয়ামানের ওই পথ ধরে আসবেন এবং যারা এরাক থেকে আসবেন নির্ধারণ যদি করে দেন তিনি বললেন তোমাদের জন্য মেয়েকাত হলো দাঁত এক তাহলে আমরা হয়ে জানলাম আমরা যদি বিমান পথে আসি তাহলে ওই যখন মেকাতের কাছে পৌঁছে যাব তখন বিমানের ক্যাপ্টেন বা বিমানে যিনি দায়িত্বশীল থাকবেন তিনি বলবেন যে এখন আপনারা মেকাতের কাছে পৌঁছে গেছেন আপনারা এহারাম করুন কাজেই যখনই বিমান তার আগেই বিমানের কর্তৃপক্ষ বা জাহাজের উরুজাহাজের কর্তৃপক্ষ ফ্লাইটের কর্তৃপক্ষ জানিয়ে দিবে যে এখন আপনাদের এহরাম করার সময় হয়েছে কেননা আমরা মেকাতের কাছে পৌঁছে গেছি যারা গাড়িতে যাবেন বা হেঁটে যাবেন তারা ওই জায়গা আপনার ডিঙ্গাবেন না ওই জায়গা ওই জায়গাটা আপনারা ক্রস করবেন না এহারাম ছাড়া আমি আবার স্পষ্ট করে দিচ্ছি আপনাদের কাছে মদিনার পথে আসলে এবং বা পূর্ব এলাকা থেকে গেলে তারা এহারাম করবেন কারনুল মানাসিল থেকে জিদ্দা বা ওই তারা করবেন জফফা বা রাবে থেকে এবং ইয়ামানের পথ ধরে যারা আসবেন তারা এহরাম করবেনলাম থেকে ইরাকের পথ ধরে যারা আসবেন তারা করবেন দাতো এক থেকে এহরাম কিন্তু কাপড়টার নামই নয় অনেকে মনে করেন সাদা একটা কাপড় পড়লাম আরেকটা গায়ে দিলাম এইটার নাম এহেরাম এটা এহেরামের পোশাক কিন্তু এটার নাম হেরাম নয় এহেরামের কাপড়টা আপনি যদি দেখেন যে বিমানে আসার কারণে রাস্তায় পড়তে পড়তে বিমান হয়তোবা মেকাত পাড়ি দিয়ে যাবে সুতরাং আপনি আগেই এহেরামের কাপড় কিমে ঘরেও এহেরামের কাপড় পড়তে পারেন কিন্তু নিয়ত যখন করবেন নিয়তটা করতে হবে আপনার মেয়ে কাত থেকে যখন জায়গায় চলে আসলেন ওইখান থেকে আপনার এহরামের নিয়ত করতে হবে এহরামের মূল কথা হলো এহরামের জন্য নিয়ত এহরাম মানে হারাম করে দেওয়া অনেক কিছু পূর্ণাঙ্গ নিয়ত করার পর থেকে আপনার সেটা হারাম হয়ে গেল সম্মানিত সারা বিশ্বের শ্রোত্রিমণ্ডলী এবং দর্শক শ্রোতা আপনারা হজ্যের উপরে আলোচনা শুনছেন মেয়ে কাতে যখন পৌঁছবেন তখন আপনার জন্য কতগুলা কাজ রয়েছে নবী সাল্ল আলিস্লাতু আসাল্লাম যখন মোদিনায় পৌঁছলেন মোদিনার থেকে হজ্জে রওনা হলেন তখন তিনি মানুষকে ডাকলেন আমি তো হজ্জে যাচ্ছি তোমরা হজ্ যেতে পারো অনেক মানুষ তার সঙ্গে হলেন নবী সাল আলিয়াস্লাতু আসাল্লাম দুল হনাইফায় এসে জোহরের সালাত আদাই করলেন তারপরে তিনি সোয়ারিতে আরোহণ করলেন এহরামের আগে সুগন্ধি মাখানো যাবে এহরাম করার পরে আর সুগন্ধি মাখানো যাবে না হা বলেছেন কিন্তু কাজে কাবল আল হেরাম হেরামের পূর্বে সুগন্ধি মাখা যায় এসছে যতটুকু এবং সিলাই করা যা কাপড় সিলাই সহ যে সকল কাপড় চুপড় গায়ে ছিল সেগুলা খুলে ফেলতে হবে আপনার শার্ট প্যান্ট করার পরে আপনি আর কোনো খৌর কর্ম করতে পারবেন না চুল কাটাইতে পারবেন না মদ ছাড়তে পারবেন না অন্যান্য যে সকল পরিষ্কার পরিচ্ছন্নতা আছে যা কাটার সাথে বা চাষার সাথে সম্পৃক্ত সেগুলা আপনি করতে পারবেন না সেগুলা করে নিবেন করে নিয়ে শিলাই বিহীন এক চাদর পড়লেন এক চাদর গায়ে দিলেন তারপর যখন রওনা হলেন পায়ে হাঁটা শুরু করলেন এই পর্যন্ত এই বিশুদ্ধ হাদিসে এবং অন্যান্য রে পাওয়া গেছে এটাও কোনো কোনো সাহাবি পড়েছেন পড়া জায়জ আছে এই তাল শুরু করতে হবে এটাকে আহ বলা হয়েছে লব্বাইক আল্লাহ লব্বাইক হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির তোমার কাছে আমি উপস্থিত আমি পাপি তাপি আমি গুণাগার আমি তোমার সামনে এসেছি গুণা মাপের জন্য তোমার প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য তোমার তাওহীদের ঘোষণার জন্য আহাল্লাভের তাও বলা হয়েছে এই জন্য যে এখানে তাওহীদের আল্লাহর একত্বের আল্লাহ যে এক একক তিনি তার দাঁতে একক তিনি তার সেফতে একক তিনি তার রুবিতে একক তিনি তার উলুহিয়তে এক এবং একক তার জাতে কোনো শরিক নেই তার অস্তিত্বে কোন শরিক নেই তার নাম এবং গুণাবলিতে কোন শরিক নেই তিনি যে লালন পালন করেন তিনি যে স্রষ্টা তিনি যে সকল কিছু নিয়ন্ত্রণকারী তিনি রেজেক দেন তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন এই যে তিনি সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন পালেন এই তিনি একাই করেন এই যে রুবের ঘোষণা সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা সামান্য ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার আপনাদের কাছে হজ্যের আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণ ইনশা আল্লাহ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন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 परिचालनार् सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन मदल तूनार आलोक जीवन गढ़ारृथी अपन निर्वाचित कितब बुलूल माराम मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था करकल के शार जमे সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্র আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম তাল বিহানে এহরাম নিয়ে কখন আমরা এহরাম শুরু করবো নবী সাল্লি সাল্লা আসসালাম দুল হনাইফা থেকে হেরাম শুরু করেছিলেন যেহেতু তিনি মদিনার থেকে এসেছিলেন আমরা যারা বিভিন্ন মেকাদ দিয়ে প্রবেশ করব এবং সেখানে আমরা এহরাম করব তখন আমরা সেখানে গোসল করা অজু করা সালাত আদায় করা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব করে তার এহরামের কাপড় পরে পরিধান করে এক চাদর পরে আরেক কাপড় গায়ে দেয় অর্থাৎ কোনো ধরনের সেলাই করা কাপড় গায়ে না রেখে তারপরে আমরা সেখান থেকে করব। করবো নিয়ত করব। এবং যখন রওনা করবো ওই সময় বলবো লব্ভ লাইবাশ মহিলাদের জন্য মশাল্লা রয়েছে মহিলারা কিন্তু যে কোনো পোশাক পরিধান করতে পারবেন মহিলাদের জন্য সেলাই করা পোশাক পরিধান করা অবৈধ নয় বরং তারা সেলোয়ার কামেজ সহ যা কিছু তাদের স্বাভাবিক পরিধ বস্ত্র যে রঙের হোক না কেন তারা তা পরিধান করতে পারবেন আল্লা নবীকে জিজ্ঞাসা করা হয়েছে এ আর আমরা মোহারেম কি পড়বে আল্লা নবী বললেন কি কি পড়বে না কেন পড়ার জিনিস তো অনেক কিছু রয়েছে যা যা নিষেধ আল্লাহনবী শুধু ওই কয়টা বলে দিলেন যে কি কি পড়বে না অর্থাৎ এই কয়টা পড়া ছাড়া বাকি সব পড়তে পারে যে কটা নিশিব দলান বলে দিয়েছেন তিনি বলেছেন পাগড়ি পরবে না সেরওয়াল পরবে না ইত্যাদি ইত্যাদি তিনি বলে দিলেন পুরুষের জন্য এবং মহিলাদের জন্য বলে দিলেন তারা মুখে আটকে থাকে এমন বোরকা বা এমন নিকাপ পড়বে না এবং তারা এমন জামা পরবে না মহিলারা মুখের মধ্যে নিকাপ যেটা মুখ বেঁধে থাকে এমন ধরনের নিকাপ এবং হাত মুজা এবং সুগন্ধি জাতীয় কিছু রং মিশ্র সুগন্ধি জাতীয় কিছু মিশ্রিত কাপড় চুপ তারা পরিধান করবে না পুরুষরা সেলাই সহ কোনো জামা কাপড় পরবে না এবং এমামা পড়বে না বর্ণস্পূরণ এক কথায় সেলাই বিশিষ্ট কিছু পড়বে না তারা মাথা কোনো অবস্থায় ঢাকতে পারবে না মহিলারা মাথা ঢাকবে কিন্তু মুখের উপরে নিকাপ দিবে না কিন্তু ঝুলিয়ে দিতে পারবে এখানে অনেকেই ভুল করে থাকেন শেখ বিন বাজ রাহম্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এবং তাদের স্থায়ী ফতোয়া বোর্ড যারা তারা বলেছেন যে কোন অবস্থাতে এই মহিলারা মুখ খোলা রাখতে পারবে না আজ পুরুষদের কাছে অনেকেই মগ খোলা রাখার কথা বলেছেন খোলা রাখা মহিলাদের হেরাম কিন্তু মুখ খোলা রাখা মহিলাদের হেরাম এটা হাদিসে বলা হয়নি হাদিসে বলা হয়েছে তারা নে পড়বে না বলেছেন সুনানি আবু দাউদ হাদিস লোকজন যাইতেন তখন আমরা মাথার উপর থেকে চাদর উপর দিয়ে ছেড়ে দিতাম এর অর্থ হলো মুখ ঢাকতে হবে কিন্তু নেক পড়া যাবে না কাজে অনেকে অনেক মহিলারা ভুল করে বসে এই জায়গায় যে নেক আপ যেহেতু নিষিদ্ধ করা হয়েছে সুতরাং মুখ বোধ হয় খোলা যাবে এটা সৌদি আরবের আলিম গ্র্যান্ড মুফতি ভাবে ফতোয়া রয়েছে কাজেই আরো ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের হাজি সাহেবদের পুরুষেরা সেলাই বিশিষ্ট কিছু পড়বে না পাগড়ি পড়বে না এমাম পড়বে না এবং সেলাই বিশিষ্ট কিছু করতে পারবে না নবী সাল্লা আলাই সাল্লা সাল্লাম বলেছেন প্রথম বলেছিলেন যে যদি তোমরা চাদর না পাও তাহলে তোমরা সেরোয়াল বা পায় জামা পারবে যদি কেউ চাদর না পায় বা সেলাইবিহীন কিছু না পায় তাহলে তার জন্য পায়ে জামা পরা যায় যাচ্ছে কিংবা যদি কেউ স্যান্ডেল না পায় স্যান্ডেল বলতে স্যার এই পরিভাষায় এখানে যেটা বোঝা হয়েছে টাকনুর দুই দিকের যে দুইটা হাডডি আছে এই হাড্ডি দুটো যদি ঢাকে তাহলে কিন্তু এহেরাম হলো না এই অহরামের জন্য হাড্ডি দুইটা খোলা রাখতে হবে মহিলারা সবই পরতে পারবেন কিন্তু মুখে তারা নেকাপ বাতে পারবেন না এবং সুগন্ধি বিশিষ্ট কোন কাপড় তারা পরিধান করতে পারবেন না কোরবানি করা আর বেশি বেশি উচ্চ সরে কালার কিন্তু মহিলারা যেন ওই ধরনের চিৎকার না দেয় মহিলারা এতটুকু বলবে যতটুকু বললে তারা নিজেরা শুনতে পায় মহিলারাও যদি পুরুষের সাথে অত জোরে জোরে লাভবাইক আল্লাহম্মাল লব্বায়ক বলতে থাকে সেটা কিন্তু শরীয়তের বিষয় নয় শরীয়তে বৈধ নয় মহিলারা স্বাভাবিকভাবে ধীরে স্থিরিভাবে নিজে শুনতে পারে আশেপাশে একটু শোনা যায় এতটুকু আওয়াজে তারা লাভ্বাইক আল্লাহম্ময়েক বলবেন লাভ্বাইক আল্লাহম্মেয়েকের অর্থটা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে জানা দরকার কেন আমরা এত দূর দূরান্ত থেকে হজ করতে এসেছি আল্লাহর দরবারে হাজিরা দিতে আমরা অনেক সময় তহিদ এবং সিরেককে এক করে ফেলে হজ করতে আসি হজে এসে অনেক সময় সিরেক এবং বেদায়াত করে থাকে অনেক সময় এসে হজ করে ঠিকই আবার নবী সাল্লাহ আলাইস্লা কবরের দিই এবং হজ করতে আসি ঠিকই বিভিন্ন জায়গাকে পবিত্র মনে করে সেখানে আমরা অনেক কিছু আবেদন নিবেদন করে থাকি নবী সাল্লাহ আলহি সাল্লা সাল্লামের কাছে কবরে তার কাছে কিছু চাই বা কবরে চুম্বন করে বা বিভিন্ন ধর হজ করতে এসেও তবে হেঁদের ঘোষণা দিতে এসেও আমরা অনেক সময় ছোট সেরেক বড় সেরেক এবং এমন ধরনের বেদাত যা শেরিকের দিকে ধাবিত করে এমন কাজ আমরা করে বসি সুতরাং আমাদের মনে রাখতে হবে যে লব্লাইকের অর্থ কি হে আল্লাহ আমি আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত লব্ল লব লবরিক হে আল্লাহ তোমার কোন শরিক নাই লব্বায়ক আমি তোমার দরবারে হাজির তোমার দরবারে উপস্থিত যত কিছুই পৃথিবীতে আছে আমরা তার দ্বারা উপকৃত হয়ে উপভোগ করি সকল কিছু তোমার পক্ষ থেকেই দেওয়া মুখ সকল কিছুর রাজত্ব তোমার একার আসমান জমিন পারস কুর্সি থেকে শুরু করে আমরা মানব এই পৃথিবীর যত কিছু সাগর পাহাড় গহন সকল কিছুর একত ছত্র স্থায়ী মালিক তুমি লা লাগ তোমার কোনো শরিক নেই তোমার কোনো অংশেদার নেই তোমার জাতে তোমার সত্তায় নেই তোমার গুণাবলিতে নেই তোমার রুববিয়েতে নেই তোমার উলুহিয়াতে নেই সুতরাং তুমি যখন রব তখন আমরা যখন এবাদত করব সালাত আদাই করব। সমাবেয়ী করবো হজ করবো জাকা সকল নেম যেহেতু তোমার একারি সকল রাজত্ব যেহেতু তোমার একারই সুতরাং আমার পক্ষ থেকে যত কিছু যাবে তা কারো মাধ্যম হয়ে যাবে না কারো কবর থেকে যাবে না কারো উশিলা হয়ে যাবে না সরাসরি তোমার কাছে যাবে আল্লাহ বলেছেন আমার বান্ধব করে তখন তুমি বলে দাও যে আমি তাদেরকে যখন বলা হয় তোমরা এই আল্লাহ ছাড়া এই লাত মূর্তি নানান কিছুকে তোমরা কেন ডাকো কেন আহ্বান করো কেন মধ্যম মানো তারা বলে যে এরা তো আল্লাহর প্রিয় বান্দা এরা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেবে আল্লাহ তো অনেক উপরে সরাসরি তিনি আমাদের কথা শোনেন না সুতরাং আল্লাহর এই প্রিয় বান্দাদের মাধ্যমে বা তাদের মুক্তির মাধ্যমে তাদের কবরের মাধ্যমে বা তাদের উচিলা করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনবেন যারা হজে আসলেন এই তালি করার সাথে সাথে লব্বিক আল্লাহ লব্বে বলার সাথে সাথে এই সকল আহ্বান এই সকল বিশ্বাস এই সকল থেকে সম্পূর্ণ হয়ে যেটা করত। ঠিক আমরা যেন অনেক মুসলমান সেরকমই হয়ে গেছি মুশ্রেকদের মতো মুশ্রেকরাও হজ করতো ঘরের হজ করত। তারাও তোয়ফ করত তারাও সাফা মারো আড়াইতো মুশ্রিকরা হজ করত না তা না আল্লাহাক বলেছেন যে তারা উলঙ্গ হয়ে তারপরে তারা তোয়াফ করে আল্লাহকে ডাকা ডাকি করে তাদের তালবিয়া ছিল এরকম লব্লা কোন কিছুর মালিক না তোমার সেই শরিক গুলোর মালিকও তুমি নিজে নিজেরা এই বাক্যগুলো গুলো তাল বিয়ার মধ্যে তারা লাগিয়ে নিয়েছিল যেরকম বিশ্বাস আজকে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ করে আল্লাহ এক একক কিন্তু সরস্বতী লক্ষ্মী ইত্যাদিকে ভগবান তার নিজের অংশীদার নিজে বানিয়ে নিয়েছেন মক্কার করত আল্লা শরিক নেই বটে কিন্তু তিনি কিছু নিয়েছেন। লা, ইত্যাদিকে তিনি নিজে শরিক বানিয়ে নিয়েছেন আল্লাহ রোজা হবল মানাত এরা নিজেরা মালিক নয় মালিক আল্লাহ একা ঠিক আছে কিন্তু এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে ঠিক একই দশা ধরেছে খ্রিস্টানদের মধ্যেও তারা আল্লাহ গড় মেনে ছিলেন ঠিকই পুত্র মেনে নিলেন ঈশা আল্লাহ যেখানে কোন শরিকের কোন অবকাশ নেই সুরা হাজ্যে আয়াত এসেছে আল্লাহ পাকে ইব্রাহিম আলহ সাল্লা বলেছিলেন কারো বানালে এই ঘরের দিকে মানুষকে আহ্বান করো হজ করার জন্য হজ করো সালাদ করো যাই করো না কেন বিশ্বাস করো কোথাও আমার সাথে এবং আমার ঘরকে পবিত্র করবে এখানে যেন কোনো মূর্তি না ঢুকে আল্লাহ ছাড়া কারো এবাদত করা হয় দাসত্ব করা হয় পূজা করা হয় এমন কিছু যেন না থাকে স্থলা তদায়কারীদের জন্য তোয়কারীদের জন্য যারা দাঁড়াবে তাদের জন্য রুকুকারীদের জন্য সজদাকারীদের জন্য সকলের জন্য তুমি এই ঘরকে মূর্তিমুক্ত করে দাও এবং আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য করে তুমি সাঁফ করে দাও আজকালকার এসে তারা নিমজ্জিত হয়ে থাকে ঘোষণা দিতে দিতে আপনি রওনা করবেন আপনার মেকাত থেকে যেখান থেকে আপনি হরাম করেছেন অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত নম্রতার সাথে অত্যন্ত আজ এন কেসারির সাথে আল্লাহর সম্মুখে আপনি হাজিরা দিতে এসেছেন আল্লাহ তো সবসময় আপনাকে দেখতেছেন তারপরে বিশেষ এই দিনে আপনি যাচ্ছেন নবী সালাম সোয়ারিতে উঠে তারপরে তালবিয়া বলেন, উঁচু জায়গাতে যখন উঠতেন তখন বেশি বেশি তিনি তালবিয়া পড়তেন যখন লোকদের সাথে সামনে দেখা হতো তখন তিনি বেশি বেশি তালবিয়া পড়তেন লব্বাইক আল্লাহ লব্বাইক পড়তেন পরবর্তী আলোচনায় এটা উপস্থাপন করার চেষ্টা করব আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته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 বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমিকে সমর্থন করুন ডোন জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা জাহাঙ্গীর আলম जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेल देस टी